সালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাক আলহামদুলিল্লাহ রবিলত ওশ্রফিল সলীম নবী জিনা মুহমদ ওয়াল আলহি ওসিহিম সুপ্রিয় দর্শক শ্রোতা পিস টিভি বাংলার এই আয়োজনে আপনারা যারা আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করছেন শুরুতেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা শুরু করেছি আর সেই বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় আমরা গত পর্বে আদর্শ মুসলিমের যে করণীয় রয়েছে সেটি তুলে ধরেছিলাম আমরা বলেছিলাম একজন আদর্শ মুসলিম ব্যক্তি শুধু পরশ সিয়াম পালন করার মাধ্যমেই যথেষ্ট মনে করবে না বরং সিয়ামের ক্ষেত্রে তিনি নফল সুননাথ যেগুলো রসোলা সাল্লা উলিয়াল্লাম পালন করতে বলেছেন সেই সিয়ামগুলো পালন করবে এবং পালন করতে নিজেকে অভ্যস্ত করবে সেখানে আমরা তিনটি পয়েন্ট আলোচনা করেছি আজকের আলোচনার মধ্যে আমরা আরেকটি পয়েন্ট আলোচনা করব সেটি হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি সোমবার দিনের সিয়াম পালন করবেন সোমবারের সিয়াম পালন করতে রসুল্লাহম উৎসাহিত করেছেন আমাদেরকে রসুল্লাহম জানিয়েছেন এই দিনে রসুল্লাহাম জন্মগ্রহণ করেছেন রসুল্লাহমের উপর ওহিহি অবতীর্ণ হয়েছে তাই এই দিনের সিয়াম পালন করতে রসুল্লাহ আলম বলেছেন হাদিসটি বর্ণনা করেছেন আবু কাতিয়ালু তিনি বলেন যে রসুল্লাহ সাল্লা প্রশ্ন করা হলো জিজ্ঞেস করা হল্লা সোমবার দিন শিয়াম পালন করা এবং বৃহস্পতিবার শিয়াম পালন করার ব্যাপারে আপনি কি মনে করেন বা কী বলেন রসল আসাল্লাম বলেন ফি হি গুলেত্থ এই দিনে আমি করেছি ও ফি হি উনজিরা আলি এবং এই দিনে আমার উপর অবতীর্ণ হয়েছে এহাদিসের মাধ্যমে রসুলুল্লাহ সাল্লাহ আলু ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই দিনে শ্যাম পালন করাকে করেছেন যে এই দিন তোমরা পালন করো যেহেতু এদিন আমি গ্রহণ করেছি এবং এই দিনে আমাকে ওহি দেয়া হয়েছে আমার উপর কোরআন অবতীর্ণ হয়েছে হাদিসটি বর্ণনা করেছেন মামা আবুদাউদ রহমতুল্লা আলাই মামা আবুদাউদ বর্ণনা করেছেন হাদিস নম্বর হচ্ছে দুই হাজার চারশো আটাইশ এবং হাদিসটিকে শেখ নাসুদ্দিন আবওয়ালি রহমতুল্লাহ সহি বলেছেন সুপ্রিয় দর্শক এখানে প্রসঙ্গত একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেই বিষয়টি হচ্ছে রসুল্লাহ সাল্লা সাল্লাম এই হাদিসের মধ্যে সোমবারের দিনকে তিনি যে জন্মগ্রহণ করেছেন সেই বিষয়টি উল্লেখ করে দিয়ে বলেছেন এই দিনে সিয়াম পালন করতে আমাদেরকে বলেছেন এর মাধ্যমে একটি বিষয় রাসল্লা ইসলাম আমাদেরকে অত্যন্ত সূক্ষ্মভাবে জানিয়ে দিয়ে গেছেন সেটি হচ্ছে যে সোমবারের এই দিনে আমি গ্রহণ করেছি বিধায় সেটাকে তোমরা ঈদ বা খুশির দিন হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নেই বরং তোমরা সিয়াম পালন করবে এটি এ বাদুতের জন্য গুরুত্বপূর্ণ দিন যেহেতু আমি জন্মগ্রহণ করেছি আমার কোরআন অবতীর্ণ হয়েছে আমি অহিপ্রাপ্ত হয়েছি তাই তোমরা এই দিনের এবাদত পালন করবে আল্লাহ রবুল্লাহ সুখ আদায় করবে সিয়াম পালন করবে এই দিনে তোমরা ঈদ হিসেবে গ্রহণ করবে না এই দিনকে ঈদ হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নেই কিন্তু আমরা যখন আমাদের বাস্তবতার দিকে যাব আমরা যখন আমাদের বাস্তব পরিবেশ অবস্থার দিকে যাব দেখব যে এই দিনকে আমরা ঈদের দিন হিসেবে গ্রহণ করছি আমরা অনেকে মনে করছি এটা হচ্ছে ঈদ ই মিলাদুলনী এইভাবে মানে নবী সাল্লাসলামের জন্মদিনকে ঈদ হিসেবে গ্রহণ করা হচ্ছে নবী সাল্লাহস্লাম তার জন্মদিনের কথা উল্লেখ করেছেন হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে এবং নবী সাল্লাহসাল্লাম হাদিসের মাধ্যমে এটিও বলে দিয়েছেন যে এই দিনে শিয়াম পালন করবে এই দিনে ঈদের খুশি করার কোনো সুযোগ নেই ঈদ হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নেই আমরা জানি ঈদের দিনে শিয়াম পালন করার কোনো বিধান ইসলামে দেওয়া হয় তাই সেটাকে ঈদের দিন হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নেই বরং এই দিনকে সুক্রিয়া এবং আল্লাহ রাসুলসাল্লামী ইসলাম যেহেতু আমাদের কাছে ইবাদত নিয়ে এসেছেন সেই ইবাদতের জন্য এবাদতের দিন হিসেবে গ্রহণ করার জন্য রসুল্লাহ আসাল্লাম গুরুত্ব আরোপ করেছেন রসল আল্লাম আমাদেরকে জানিয়েছেন যাতে করে আমরা এই দিনকে সিয়াম হিসেবে সিয়ামের মাধ্যমে পালন করতে পারি এবং সিয়ামের জন্য এই দিনকে গ্রহণ করতে পারি এটাই রাসুল উল্লাহ ইসলাম সোমবারের ব্যাপারে যখন প্রশ্ন করা হয়েছে রাসুল এমনটি বলেছেন সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি সপ্তাহে বৃহস্পতিবার ও সোমবার সিয়াম পালন করবেন সোমবারের কথা বলেছি তিনি যদি ইচ্ছা পোষণ করেন শুধু সোমবারের সিয়ামও পালন করতে পারেন যেহেতু রাসুল উল্লাহাম অনুমোদন দিয়েছেন তাই শুধু সোমবারের সিয়াম যদি কোনো ব্যক্তি পালন করে থাকে এটি তার জন্য গর্হিত হবে না নিষিদ্ধ হবে না এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি যে হাদিসটি আবু দাউদ রহমতুল্লাহ তার সুনানির বর্ণনা করেছেন আবু কাদাদা রাজি আল্লাহ থেকে এবার আমরা যে পয়েন্টটি আলোচনা করতেছি সেটি হল এই একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি সপ্তাহে বৃহস্পতিবার ও সোমবার দুদিনের সিয়াম পালন করবে এটিও রসুল্লাহ সাল্লা হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে হাদিসটি বর্ণনা করেছেন উসামা মিজাহ রাজি আল্লাহ তালাদ গোলাম তিনি বলেন ইলা আন্না হালাকলাফি তালাবাহ যে উসামা ইবনি আল্লাহ গুলাম একদিন ওসমা রাদী আল্লাহনের সাথে ওয়াদিল কুরান তিনি গিয়েছেন ওসামাধী কিছু সম্পদের সন্ধানে তিনি সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন তিনি বলেন ফক আলাহ তার গোলাম উসামা রদি জিজ্ঞেস করলেন তার কাছে জানতে চাইলেন লিমা তাসু মামল ইসনাইন ওয়াম খামিস তুমি কেন সোমবার এবং বৃহস্পতিবারের সিয়াম পালন করো প্রশ্ন করলেন উসেমা রদি আলাহ্নকে উসামা আবিন জাহিদ রদি আল্লাহ সুপ্রিয় দর্শক প্রসঙ্গত এই হাদিসের সাথে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই সেটি হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের সবচেয়ে কাছের মানুষ যারা ছিলেন তার তিনি ছিলেন উসেমা রদি আল্লাহতালাহু হাবু হাবি ইসলাম ছিল তার উপাধি ছিল রসুল প্রিয় ভাজনের প্রিয় ভাজন ছিলেন উসামা আবিন জাহিদ রদিয়াল্লাহ তোলাহন সর্বশেষ যেই যুদ্ধের রেখে গিয়েছিলেন তিনি ছিলেন নসুল উল্লাহ আসম এই প্রিয় ভাজন ব্যক্তি তাই উসমার্লাহ তিনি তাকে প্রশ্ন করলেন তার আজাদকৃত গুলাম তিনি বললেন সোমবার এবং বৃহস্পতিবার শিয়াম পালন করে থাকো অথচ তুমি একেবারে বয়োবিদ্ধ ব্যক্তি তোমার বাধ্যক্য একেবারে বেশি হয়ে গেছে। অথচ তুমি সিয়াম পালন করছো কারণ কি ফা আলা তখন তিনি উত্তরে বললেন ইন্না আল্লাহ সাল্লা হামিজ তিনি বলেন নবী সাল্লা সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন এলা আন্দায়ালিক এবং নবী সাল্লা সাল্লামকে এই প্রসঙ্গে যখন জিজ্ঞেস করা হলো জানতে চাওয়া হল হে আল্লাহ ইসলাম এই দুদিনে আপনি কেন সিয়াম পালন করেন এর কারণ কি তখন নবী সাল্লাউ ইসলামের করেন বৃহস্পতিবার বান্দাদের আমল সমূহ আল্লাহ আল্লাহর্ববুল আলমীর কাছে পেশ করা হয় থাকে মুহিয়ান আল্লাহ রবুল্লা আলমীর কাছে তুলে ধরা হয় থাকে তাই আমি এই দিনের সিয়াম পালন করে থাকি রসুল্লাহ সাল্লাবুল সাল্লাম এই দিনের সিয়ামের সাথে এই বিষয়টি উল্লেখ করে দিলেন যে এই দিনের আমি সিয়াম পালন করে থাকি এই জন্য যেহেতু বান্দাদের আমলসমূম বৃহস্পতিবার আল্লাহ রাবুল্লা আলমীর কাছে পেশ করা হয়ে থাকে হাদিসটি মামা উদাউদ্দুর রহমতুল্লাহ তার সুনানি বর্ণনা করেছেন দুই হাজার চারশো আটত্রিশ নম্বর হাদিস শেখ নাসুদ্দিন আলব রহমতুল্লাহ এই হাদিসটাকে সহি বলেছেন অবশ্য শোয়াবুল ইমানের মধ্যে বাই হাকির রহমতুল্লাহ এই কিছু অংশ বৃদ্ধি করেছেন মধ্যে হাদিস নম্বর ইমান মধ্যে উল্লেখ করেন রসুল আমি ইচ্ছা করছি আমি ভালোবাসছি পছন্দ করছি যে আমার আমল আল্লাহ রাবুল কাছে পেশ করা হোক এই অবস্থায় যে আমি আমি সিয়াম পালন করছি আমি এটা পছন্দ করেছি যে আমার আমলটুকু আল্লাহ রাবুল আলমীর কাছে পেশ করা হোক এমন অবস্থায় যে আমি আল্লাহ সুবাহান তালার সিয়াম পালন অবস্থায় আছি আল্লাহ রাবুল আলমীর ইবাদত করছি তাই রেসরুল্লাহ্লা আসাম পছন্দ করতেন এবং এই দু দিনের শিয়াম তিনি পালন করতেন একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি এই দুই দিনের স্যাম পালন করবেন যেহেতু এই দুই দিনের সিয়াম রেসল আসলাম পছন্দ করেছেন আবার এটাও তাকে জানতে হবে যে এই দিনে তার আমল আল্লাহ রাবুল আলমীর কাছে পেশ করা হবে বাঁধা তো চাইবে একজন সত্যিকার আদর্শ মুসলিম ব্যক্তি চাইবেন যে তার আমলগুলো আল্লাহ রবুল আলমের কাছে পেশ করা হোক এমন অবস্থায় যে সে আল্লাহ রব্বুল আলমের সন্তুষ্টির জন্য সিয়াম পালন করছে যেটি আল্লাহ রবুল আলমের কাছে অত্যন্ত প্রিয় আমল একজন আদর্শ মুসলিম ব্যক্তির আগ্রহ এমনটাই হওয়া উচিত সুপ্রিয় দর্শক এবার যে পয়েন্টটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে সিয়াম নফল সিয়াম এবং সুন্না সিয়াম পালনের ক্ষেত্রে একজন আদর্শ মুসলিম ব্যক্তি কিছু বিষয়ে তাকে জানতে হবে তে আরেকটি বিষয় হলো। শুধুমাত্র জুমার দিনের সিয়াম তিনি পালন করবেন না জুমার দিনকে শিয়াম পালনের জন্য বিশেষভাবে নির্ধারণ করবেন না এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় একজন আদর্শ মুসলিম ব্যক্তি শুধু জুমার দিনকে নির্দিষ্ট করে নেবেন সিয়াম পালন করার জন্য এমনটি তিনি করবেন না রসুল উল্লাহ সাল্লাহাম এটাকে পছন্দ করেননি হাদিসটি বর্ণনা করেছেন মোহাম্মদ ইবিন আব্বাদ তিনি বলেন অলতুলি জায় বিরিন্দি আল্লাহ তালু মোহাম্মদ ইবিন আব্বাস রহমতুল্লাহ বলেন অলতুলি জায় বিরিন্দি আল্লাহালু আমি বারণ করেছেন শুধুমাত্র জুমারদিনকে সিয়ামের জন্য নির্দিষ্ট করব না এমনটি কি রসুল্লাহ নিষেধ করেছেন আমি জাবের ইবনী আবদুল্লাহ রদিয়মকে এই প্রশ্ন করলাম উত্তরে জাবেের রদিয়ালুম বললেন হা রসুল্লাহ নিষেধ করেছেন এবং তিনি সাথে বলে দিলেন যে এই ঘরের প্রতিপালকের কসম করে বলছি রাসুল উল্লাহম নিষেধ করেছেন হাদিসটি বর্ণনা করেছেন ইমাম দা আমির রহমতুল্লাহ হাদিস নম্বর হচ্ছে এক হাজার সাতশো আটচল্লিশ এবং আহলু তাহকিক মাহকিবলামায় কালাম বলেছেন এ হাদিস শ্রী সোনদ বরং এ হাদিসের মূল বক্তব্য শহী মুসলিমের মধ্যে রয়েছে এগারোশো তেতাল্লিশ নম্বর হাদিস সুপ্রিয় দর্শক সময় হল বিরতির এখন বিরতিতে যাচ্ছি একটু পরেই ইনশাল্লাহ ফিরে আসবো আলোচনায় স্টুডেন্টস অফ ইসলামিকার S, -S so Watch little wonders at their best Bishoy Shishura Kal Sondha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 প্রতি শুক্রবার থেকে বুধবার রাত সকাল বাংলায়। সুপ্রিয় দর্শক ফিরে এলাম বিরতি থেকে আমরা আলোচনা করতেছিলাম একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি শুধুমাত্র জুমার্দকে সিয়ামের জন্য নির্ধারিত করে নেবেন না এমনটি তিনি করবেন না এখানে প্রসঙ্গত আরেকটি হাদিস বর্ণনা করতে চাই এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারিব মুসলিম রাহমা তাদের সহিতে বর্ণনা করেছেন ইমাম বুখারীব্বু মুসলিম রাহুম আল্লাহআলা বর্ণনা করেন আবু থেকে তিনি বলেন কাল সাম রসুল রসুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি শুধুমাত্র জুমার দিনে শ্যাম পালন করবে না হ্যাঁ তবে সে শ্যাম পালন করতে পারে যদি এর আগের দিন শিয়াম পালন করে অথবা এর পরের দিন সে শ্যাম পালন করে অর্থাৎ আগের দিন যদি সে শ্যাম পালন করে অথবা পরের দিন যদি শিয়াম পালন করে তাহলে তার জন্য জাইজ রয়েছে জুমার দিনে শ্যাম পালন করা শুধু এককভাবে জুমার দিনকে শুধু এককভাবে শুক্রবার যেটাকে বলা হয়ে থাকে ওই জুমার দিনকে এককভাবে শ্যামের জন্য নির্ধারণ করা বা নির্ধারিত করে নেওয়া রসুল্লাহ সাল্লা নিষেধ করেছেন এটি জায়েজ নেই এহাদিস থেকে আমরা বুঝতে পেরেছি স্পষ্টভাবে যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম জুমার দিনকে এককভাবে শ্রী আম পালন করতে নিষেধ করেছেন সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা আমরা অনেকে মনে করে থাকি যে সপ্তাহের সবচেয়ে বুজুর্গ মানে সপ্তাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন যেটা আমরা জুমার দিনকে কেউ কেউ বলেছি যে এটি সপ্তাহের একটা ঈদের দিন এবং গুরুত্বপূর্ণ দিন মর্যাদাপূর্ণ দিন ফলে আমাদের মধ্যে একটা অনুরাগ আছে একটা আবেগ আছে সেই আবেগটি হচ্ছে এই যে আমরা অনেকেই দেখি যে শুধুমাত্র এই জুমার দিনকে শ্রী জন্য নির্দিষ্ট করে নেই এবং আমরা এই দিনে শ্যাম পালন করার গুরুত্ব আরোপ করে থাকি অনেককে দেখি যে জুমার দিনে তিনি শ্যাম পালন করেন আবার প্রসঙ্গ তো আরেকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যেহেতু আমাদের সমাজে বেশিরভাগ দেশেই সপ্তাহের ছুটির দিন হচ্ছে জুমার দিনে তো ফলে অনেকে আমাকে বা আমাদেরকে প্রশ্ন করেন জানতে চান কথা বলে যে যেহেতু আমাদের ছুটির দিন আমরা সুযোগ পেয়ে থাকি শুধুমাত্র জুমার দিনে তাই জুমার দিনটাকে আমরা সিয়াম পালন করতে চাই যেহেতু আমাদের জন্য একটা অবসরের সময় সুযোগের সময় আসলে ব্যাপারটা কি রসুল উল্লাহ সাল্লা সাল্লাম যেহেতু জুমার দিনের বুজুগীর বিষয়টি আলোচনা করেছেন মর্যাদার বিষয়টি আলোচনা করেছেন ফজিরতের বিষয়টি আলোচনা করেছেন আবার পাশাপাশি রসুল উল্লাহ জুমার দিনে যাতে আমরা শুধুমাত্র এই দিনটাকে সিয়ামের জন্য বিশেষত করতে রসুল নিষিদ্ধ করেছেন এখান থেকে আমরা বুঝতে পেরেছি এই দিনের সত্যিকার অর্থে শুধুমাত্র জুমার দিনকে সিয়ামের জন্য নির্ধারণ করে এটি উচিত হবে না এটি রসুল উল্লাহ ইসলামের নিষিদ্ধ কাজের মধ্যে অন্তর্ভুক্ত তাই কোন ব্যক্তি যদি শুধুমাত্র জুমার দিনে সিয়াম পালন করে থাকেন তিনি ভুল করবেন তার জন্য এটা উচিত নয় তবে এক্ষেত্রে যদি কোনো ব্যক্তির জন্য এমন হয়ে যায় যে তিনি শুধুমাত্র জুমার দিন ছাড়া নফল শিয়াম পালন করেন তার জন্য কঠিন তিনি শ্যাম পালন করতে পারেন না যদি পরিবেশের কারণে অথবা তার ব্যস্ততার কারণে এমনটি হয়ে যায় এবং তিনি মনে করেন যে না জুমার দিনে তিনি শ্যাম পালন করলে তার জন্য সহজ হবে তিনি যদি এমন একটা অবস্থার মধ্যে পড়ে থাকেন তাহলে শুধুমাত্র ওই ওজোরের কারণে হয়তো তিনি ওই দিনে শ্যাম পালন করতে পারেন কিন্তু রাসুল্লাহ আসলাম সুন্নায় অনুশন করা সবচেয়ে উত্তম সেটি হচ্ছে এই দিনে পালন না করে তিনি চেষ্টা করবেন অন্য কোনো দিন শিয়াম পালন করার জন্য অথবা ওই দিনের সাথে আগে অথবা পরে একদিন শিয়াম পালন করে রসুল উল্লাহ সালামের সুন্নায়ের অনুসরণ করবেন এটাই উত্তম কাজ তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি যে কাজটুকু রসুল উল্লাহ সালামের হাদি অনুযায়ী রসুল উল্লাহ সাল্লাহামের হৃদায়িত অনুযায়ী যে কাজটুকু সবচেয়ে বেশি নির্ভরযোগ্য সবচেয়ে বেশি অনুমোদিত ঠিক সূন্যার আলোকে সেই কাজটুকু করার জন্য তিনি চেষ্টা করবেন অনেক বেশি নফল ইবাদত অনেক বেশি সূন্যতাদত মানে আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে যদি রসুল উল্লাহ আসলামের শূন্য অনুযায়ী না হয় থাকে তাহলে সেটি গ্রহণযোগ্য হবে না এবং সেটি মর্যাদাপূর্ণ হবে না তাই শূন্য অনুযায়ী যদি এ বাদত কমও হয় আল্লাহ রাবুল্লা আলমীর কাছে সেটি সবচেয়ে বেশি মূল্যবান হবে এক্ষেত্রে একজন আদর্শ মুসলিম ব্যক্তি এই বিষয়টি গুরুত্ব দিয়ে উপলব্ধি করবেন সুপ্রিয় দর্শক আমরা আলোচনা করতেছিলাম যে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি ফরজ সিয়াম পালনের পাশাপাশি নফল এবং সুন্না সিয়ামগুলো বেশি বেশি করে পালন করবেন একজন আদর্শ মুসলিম ব্যক্তি শুধুমাত্র শনিবার শ্রীয়াম পালন করা থেকে নিজেকে বিরত রাখবেন এটিও রসুল্লাহ সাল্লাহাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে কোনো ব্যক্তির ইস্তেহাদ বা আন্দাজ অনুমান অথবা গবেষণা মাধ্যমে সাব্যস্ত হয়নি আব্দুল বসুর আসসুল্লাহ বলেন তিনি বর্ণনা করতেছেন আন উক্ত বোন আসম্মা তালা থেকে তিনি বর্ণনা করেন আনী আসাল্লাহি সাল্লাম কাল যে নবী সাল্লাম সাদ করেছেন তোমরা শুধু শনিবারের সিয়াম পালন করো না ইফিম তবে তোমাদের উপর যেটি ফরজ করা হয়েছে সেটি ব্যাপারে ভিন্ন কথা অর্থাৎ ফরজ যদি হয় থাকে তাহলে পালন করবে এখানে স্পষ্ট করে দিচ্ছেন মানে শনিবারের ফরজ যে সিয়ামগুলো আছে সেগুলো কিন্তু কেউ পালন করবে না এমনটির অধিকার নেই বরং যদি ফরজ সিয়াম শনিবারের জন্য হয় থাকে সেটি পালন করবে এছাড়া নফল সিয়াম পালন করবে না ইল্লাম ইয়াজিদ আহাদুকুম ইউদিয় রসরুল্লাহ আসলাম বলেন যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মানে শনিবারে এই সিয়াম ভঙ্গ করার জন্য কোনো কিছু না পায় তার কাছে কোনো খাবার বা পানীয় না থাকে শুধুমাত্র গাছের কোনো বাকল থাকে তার কাছে ফ্যাল ইয়েদ মাঘু সে যেন সেটা চিবিয়ে সেটাকে গিলে ফেলে অর্থাৎ গিলে তারপরে তার সিয়ামকে ভঙ্গ করে অর্থাৎ রসরুল্লাহ আসলাম বলছেন যে কোনো অবস্থায় সে শনিবারের সিয়াম পালন করবে না বরং শনিবারের সিয়াম পালন থেকে নিজেকে বিরত রাখবে একজন আদর্শ মুসলিমকে ইসরুল্লাহ আসলাম এই দিক নির্দেশনা করছেন ইমাম আবুদাউদ রহমতুল্লাহ তার সুনানের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন হাদিস নম্বর দুই হাজার চারশো একুশ হাদিসটিকে শেখ নাসুদ্দিন আলবানি তার সহি আবদাউদের মধ্যে সহি বলেছেন তাই আমরা বুঝতে পেরেছি এই হাদিসটি থেকে যে শুধুমাত্র অর্থাৎ শনিবারকে যদি কোনো ব্যক্তি সিয়ামের জন্য নির্দিষ্ট করে থাকে তাহলে সেটি তার জন্য উচিত হবে না বরং এই দিনটাকে নির্দিষ্ট করে নেয়া নাসল আসলের সুনায়ের পরিপন্থী হবে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা কেন রসল্লাহ সাল্লাবলী সাল্লাম শুধুমাত্র এই দিনের শ্রিয়ামকে কেন নিষেধ করেছেন এর মাত্র কারণ হচ্ছে যে শনিবার দিনকে মূলত ইহুদিরা তাদের জন্য ঈদের দিন হিসেবে গ্রহণ করেছে শনিবারের এই দিনকে যারা ইহুদি আছে ইহুদি সম্প্রদায় আমরা জানি যে তারা এই দিনটাকে তাদের ঈদের দিন হিসেবে গ্রহণ করেছেন এবং গুরুত্বপূর্ণ দিন হিসেবে গ্রহণ করেছেন যাতে করে ইহুদিদের এই গুরুত্বপূর্ণ দিনকে একজন আদর্শ মুসলিম ব্যক্তি আবার অভিভাবতের জন্য গুরুত্বপূর্ণ দিন হিসেবে নির্ধারণ করে না নেই এই জন্য রসল উল্লাহ সাল্লাবলী সাল্লাম এই দিনটাকে ওইভাবে এককভাবে তালিম করতে এককভাবে মর্যাদাপূর্ণ মনে করতে রাসুল উল্লাহ সাল্লা উলিয় নিষেধ করেছেন তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি এই কাজটুকু তিনি করবেন না সুপ্রিয় দর্শক বাইবেরা তাহলে আমরা আমাদের এই আলোচনার এই পর্বগুলোতে যে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করতে চাইছি একজন আদর্শ মুসলিম ব্যক্তি রসুল উল্লাহ সাল্লাহামের সুন্না অনুযায়ী সূন্যার অনুসরণ করে তিনি রসুল্লাহ সাল্লাহলসাল্লাম যে সমস্ত সুনন্যথ সিয়ামগুলো পালন করতে বলেছেন এবং এই সুনাদ শিয়ামগুলো এবং নফল সিয়ামগুলো তিনি পালন করার জন্য সম্ভব হলে তার চেষ্টাকে অব্যাহত রাখবেন এবং সেগুলোতে অভ্যস্ত হওয়ার জন্য চেষ্টা করবেন এটি এই জন্য অভ্যস্ত হওয়ার জন্য চেষ্টা করবেন যেহেতু আমরা জানি যে শিয়াম পালন করার মাধ্যমে একজন ব্যক্তি যখন সত্যিকারভাবে সিয়াম পালন করবে সিয়াম পালন করার মাধ্যমে সে আল্লাহ রাবুল আলমের কাছে নৈকট্য লাভ করতে পারবে এমনভাবে আল্লাহ সু মানব তারা নৈকট্য লাভ করতে পারবে যেটি আল্লাহরাবুল আলমীর কাছে সবচেয়ে ঘনিষ্ঠ নৈকট্য লাভ করার পদ্ধতি আল্লাহ রসুল সাল্লাসলাম আমাদেরকে একটি হাদিসের মধ্যে বলেছেন সে হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আহমেদ রামুল রহমতুল্লাহ তর মুসলামের মধ্যে ইমাম আহমদ ইম রহমুল রহমতোলা তর মুের মধ্যে বর্ণনা করেন ব্যক্তি যখন আল্লাহ রবুল আলমের সন্তুষ্টির উদ্দেশ্যে একদিনের সিয়াম পালন করবে আল্লাহ রবুল আলমিন তার কাছ থেকে সত্তর বছরের দূরত্বে জাহান নামকে সরিয়ে নিয়ে যাবেন সুপ্রিয় দর্শক একটু লক্ষ্য করুন কত হজিরত এবং গুরুত্বের কথা রসুল আল্লাহসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন যে একজন মুসলিম ব্যক্তি যখন একটি নফল সিয়াম পালন করবে আল্লাহ রব্বুল আলমিন তার মাঝে এবং জাহান্নামের মাঝে সত্তর বছরের দূরত্ব করে দেবেন জাহান্নামকে তার থেকে সত্তর বছরের দূরে নিয়ে যাবেন এখান থেকে আমরা বুঝতে পেরেছি ইহাদিস থেকেও আমাদের কাছে স্পষ্ট হচ্ছে যে আদর্শ মুসলিম ব্যক্তি নফল শিয়ামের গুরুত্ব দিবেন আর কেন নয় যেহেতু এই শিয়ামের মাধ্যমগুলোতে একজন ব্যক্তি আমরা জেনেছি আল্লাহ রব্বুল আলমিনের সত্যিকার যেই তাকুয়া যেই তাকুয়ার জন্য আল্লাহ সুবাহ তারা আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেই তাকুয়া শিয়ামের মাধ্যমে অর্চিত হয়ে থাকে আমরা জেনেছি শিয়ামের মাধ্যমে একজন ব্যক্তির অন্তরকে পরিচ্ছন্ন পরিশুদ্ধ করা হয় তাকে একজন ব্যক্তির অন্তরকে পরিশুদ্ধ করা হয় তাকে। আমরা জেনেছি শ্রিয়ামের মাধ্যমে আল্লাহ সুবাহ তালা মানুষের আত্মিক সমৃদ্ধি আধ্যাত্মিক সমৃদ্ধি দিয়ে থাকেন তাই শ্রিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবাদ ফলে দেখা গিয়েছে আল্লাহ রাব্বুর আলমিন যখন আল্লাহর পক্ষ থেকে এই অহির মাধ্যমে তার নবী এবং রসুলদেরকে দায়িত্ব দিতেন তখন এই দায়িত্বের প্রথমেই আল্লাহ রবুল আলমিন রবি এবং রাসুলদেরকে সিয়াম পালন করার বিষয়টি গুরুত্ব করেছেন তাই আমাদের সবাইকে সিয়ামের ব্যাপারে গুরুত্ব করতে হবে এবং একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি ফরজ সিয়াম এবং নফল সিয়ামগুলো তার জীবনে সুন্দরভাবে আদায় করার জন্য তিনি চেষ্টা করবেন এটি মূলত রাসুল উল্লাহামের হাদি সুপ্রিয় দর্শক ভাই বোনেরা এবার আসুন আজকের আলোচনার মধ্যে আরেকটি পয়েন্টে আমরা যাই সেই পয়েন্টটি হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহর ঘরের হজ পালন করবে আদর্শ মুসলিম ব্যক্তি শুধু শিয়াম পালন করাই যথেষ্ট মনে করবে না আল্লাহ রাবুল আলমিন তার উপর যেই ফরজ ইবাদতগুলো অবদারিত করেছেন অপরিহার্য করে দিয়েছেন সেই ফরজ ইবাদতগুলোর মধ্যে সে আল্লাহ রাবুল আলমিনের ঘরের হজ পালন করবে আমরা অনেককে লক্ষ্য করে থাকি তিনি সিয়াম পালন করছেন তিনি সলাদ পালন করছেন তিনি এবাদতগুলো সুন্দরভাবে করছেন এমনকি নফল ইবাদতগুলো করছেন জামাত সলাদ তাদের করতেছেন ইত্যাদি সব কিছু ইবাদত সুন্দরভাবে তিনি পালন করছেন কিন্তু দেখা যায় যে যখন হজের বিষয়টি তার সামনে আসা হয় হজ পালন করার বিষয়টি যখন তাকে দৃষ্টি আকর্ষণ করা হয় তখন বলে যে না এখনও সময় আছে এখনও আমার হাতে অনেক সময় আছে ইনশাল্লাহ হজ এক সময় আদায় করব হজ আদায় করে একেবারে আল্লাহ রাব্বুল আলমের ঘরে গিয়ে আল্লাহর সাথে সুন্দরভাবে তবা করে শেষ পর্যন্ত নিজের জীবনকে পরিবর্তন করে ফেলব। আসলেই এটি শয়তানের পক্ষ থেকে প্রবঞ্চনা ছাড়া আর কিছুই নয় শয়তান তো জানে শয়তানের এই অভিজ্ঞতা রয়েছে যে কীভাবে একজন আদর্শ মুসলিম ব্যক্তিকে সত্যিকারভাবে আল্লাহ রব্বুল আলমীর পথ থেকে বিচ্ছুত করতে পারে এই জন্য শয়তান এই কৌশল দিয়েছেন যে এই কৌশলের মাধ্যমে শয়তান আমাকে আপনাকে আল্লাহ রাবুল আলমীর এই পালন করা থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করে থাকে সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা এমনটি একজন আদর্শ মুসলিম ব্যক্তি করবেন না বরং তিনি যেটি করবেন সেটি হচ্ছে আদর্শ মুসলিম ব্যক্তি সিদ্ধান্ত নেবে যখন তার উপর আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে হজ ফরজ হয়ে যাবে হজের বিধান তার উপর অর্পিত হবে সাথে সাথেই সেই আল্লাহরবুল আলমীর এই বিধানকে পালন করার জন্য হজ আদায় করার জন্য আল্লাহর ঘরে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেবে এবং আল্লাহর ঘরে গিয়ে সে হজ আদায় করবে এটাই হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তির কাছে আল্লাহ রবুল্লাহামীর পক্ষ থেকে কাম্য এবং আল্লাহ রবুলির পক্ষ থেকে তার প্রতিনির্দেশ তাই আদর্শ মুসলিম ব্যক্তি হজ পালন করবে আল্লাহ রবুল্লা আলমীর সন্তুষ্টির জন্য এবং হজ পালনের ক্ষেত্রে কখনো ডিলে করবে না কোনো ধরনের ঘড়ি করবে না অথবা এই ধরনের চিন্তা করবে না যে হ্যাঁ আরও কিছু সময় আছে কিছু অবকাশ আছে সে অবকাশ অনুযায়ী আমি পরবর্তী সময়ে হজ করব যদিও ওলামাইকালাম রতলাফ রয়েছে মত রয়েছে যে হজ কি তাৎক্ষণিকভাবে আদায় করতে হবে নাকি হজের ক্ষেত্রে কিছুটা ডিলে করারও অবকাশ রয়েছে সুপ্রিয় দর্শক আজকে তো আর সুযোগ নেই আলোচনা করার ইনশাআল্লাহ তালা আগামী পর্বে বিষয়টি আরও আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামী পর্বে আপনাদেরকে আমাদের সাথে পাবো এই প্রত্যাশায় শেষ করছি ওয়াকা আনী আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালামু আলাইকুম ওরি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 জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলি ওয়াসাল্লামের সুন্নাতে অভ্যাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ सम्र जीवन के सफल और सुंदर करारोन सोन्नाथ वास्तवय देख से सोन्ना आज रत साढ़े आठ टाइम सम्प्रचार सकाल सारे